সাফাত যদি কে করবেন সাফাত কারি এটাও যদি আল্লাহাক ঠিক করে দেন আবার যার জন্য সাফাত করবেন এটাও যদি আল্লাহ ঠিক করে দেন তাহলে সাফাতের আর দরকার কি ঠিক না যে দুইটাই তো আল্লাহ ঠিক করে দিচ্ছেন আল্লা ঠিক করে দিলে মাঝখান দিয়ে সাফাতের আর দরকার সাফাতকারী তো আর কোন ক্ষমতায় থাকলো না আর দ্বিতীয় বিষয় হলো যে সাফাত ছাড়া কেউ দুইটার সাথে উত্তর হলো যে প্রথম কথা হলো সাফাতটা আল্লাহ রব আলিন রেখেছেন সাফাতকারীর মর্যাদা বাড়ানোর জন্য এটা মানে জান্নাতের ভিতরে মর্যাদার ক্যাটাগরি থাকবে তারা সাফাত কারীর মর্যাদা পাবে। তাদেরকে আল্লাপ সাফাত কারি বানাবেন তারপরে আপনার সাহবা ইকরাম সাহবাইকার তারা সাফাত কারীর মর্যাদা পাবে। তারপরে পরবর্তী ওম্মার মধ্য থেকেও যারা যারা আল্লাপ যারা বড় বড় আল্লাহ সাফাত দিবেন জান্নাতের মধ্যে যে এরা সাফাত কারি আর বাকি আমজনতা যারা থাকবে এরা সাফাত কৃত সাফাত কৃত যারা মানে তাদের থেকে সাফাতকারের মর্যাদাটা বেশি হবে তিনি জান্নাতি তিনি জান্নাতি। আল্লাপাকে সাফাতের ব্যবস্থাপনাটা করবে। আর দ্বিতীয় বিষয় হল এখানে সাফাতকারী কে ক্ষমতা আল্লাহ আল্লাপা কোরআনে বারবার বলছেন ওয়ালিল্লাহ সাফা তো জামিয়া সাফাতের সম্পূর্ণ মালিকানা একমাত্র আল্লাহ এটা আল্লাপা কাউকে মালিকানা দিবেন না তো সুতরাং সাফাতকারী এ কোন ক্ষমতায় নেই ক্ষমতা তো আল্লাহ সাপাত কারীরে মাঝখান দিয়ে আল্লাপাকর্যালা ছাড়া দুই শ্রেণীর এক শ্রেণী হবে হয় সাপাত কারি অথবা সাপাত কৃত তো সাপাত কারিদের জন্য তো আরেকজন সুপারিশ দরকার নেই তারা তো নিজেই সাপাত কারি তাদেরকে আল্লাহ সব তারা জান্নাত দিবেন আর যাদের জন্য সুপারিশ করবেন তাদেরকে আল্লাহ আল্লাপাক নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহর একটা পদ্ধতি যে আল্লাহ তোমার যে আমল এই আমল দিয়ে আসলে জান্নাতে যাওয়া যায় না তাও আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে জাননাতে নিচ্ছি তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারো না এটা আল্লাহর রহমত বোঝানোর জন্য আমি আল্লাহ তোমার প্রতি বিশেষ অনুগ্রহ করে রহমত করে তোমাকে জান্নাতে নিচ্ছে। এটা বোঝানোর জন্য ওই সাপা